এখানে মন্তব্য করার এবং অথবা অন্যান্য ঘটনার পরামর্শ দেওয়ার স্থান যা আপনার মতে উল্লেখযোগ্য এখানে যেকোনো প্রশ্ন বা সন্দেহ পোস্ট করার একটি স্থান রয়েছে অনুগ্রহ করে ভিএসআইজি প্রত্যাশিত আচরণবিধি পূরণ এবং এর নীতিগুলি মেনে চলুন মন্তব্য এবং পোস্টগুলির নিয়ন্ত্রণ বিএসআইজি উৎসাহিত করে যে সক্রিয় অংশগ্রহণ ভাগ করে নেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনায় করা উচিত বিএসআইজি আশা করে যে ফোরামের সমস্ত মন্তব্য একে অপরের মতামতকে সম্মান করবে এবং বর্ণবাদী সমকামী বিদ্বেষী এবং অথবা জাতিগত বিবেষমূলক মন্তব্য থেকে বিরত থাকবে বিএসআইজি এর বিএসআইজি এমওসি প্ল্যাটফর্মে করা যে কোনও মন্তব্য এবং অথবা পোস্টগুলি সরানোর বিবেচনামূলক ক্ষমতা রয়েছে ভিএসআইজি অংশগ্রহণকারীদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় আমরা ভিএসআইজি এমওসি প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি সহযোগ করব না আমরা সকল অংশগ্রহণকারীদের সুবিধার জন্য তথ্যের একটি উন্মুক্ত আদান প্রদানকে উৎসাহিত করি আমরা আশা করি যে সংস্থানটি যাচাইকৃত এবং বৈধ সংস্থান আপনি যদি মনে করেন যে এই বিশেষটি উন্নত করার জন্য আপনার কাছে একটি আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক সংস্থান আছে তাহলে নির্বিধায় এটি গ্রুপের সাথে শেয়ার করুন অনুগ্রহ করে এই গুগল ফর্মে যান আইসিএনএন সংক্ষিপ্ত শব্দ এবং পরিভাষা আইসিএনএন এর শত শত একশো শত সংক্ষিপ্ত শব্দ এবং পরিভাষা রয়েছে যা বিভ্রান্তিকর হতে পারে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 ডিপ্লো ফাউন্ডেশন স্পেকট্রাম নীতি অভিধান জিএসএম এ দ্বারা সংকলিত এরআইএন সংক্ষিপ্ত শব্দ ইন্টারনেট এবং এরআইএন সম্প্রদায়ের সদস্যদের দ্বারা ব্যবহৃত সাধারণ সংক্ষিপ্ত শব্দ এই অক্ষরগুলির সংমিশ্রণগুলির অর্থ এই সংক্ষিপ্ত শব্দ নির্দেশিকা সর্বাধিক ব্যবহৃত কিছু পদ ব্যাখ্যা করে